লহ قل الله وقولوا قولا سديدا يصلح لكم أحمالكم ويغسر لكم ذنوبكم ومن يتعي الله ورسولكم لَهُ فَقَضَ فَصَفَّخَ <تصفيق> ثُمَّ نَزَّلَ بَارَكَ اللَّهُ لَنَا وَلَكُمْ فِي الْقُرْآنِ النَّزِيلِ وَنَفَعَنَا وَإِيَّاكُمْ بِالآيَاتِ وَالذِّكْرِ صلى <تصفيق> الله على سيدنا জমি হাসনী সব মুাম করাম মুর বে এজাম জুবো ভাই মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে শুকুরের পরে গুরুত্বপূর্ণ দান করেছেন এই জন্য সর্বপ্রথমে কানিমতো সুকৌর আদায় করছি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সুরতুল হজাদের শেষ রুকু থেকে দুইখান আয়াতিকারিমতলাভ করেছে এই আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে আহ্বান করছেন ইয়া ইহল্লা কারণ আল্লাহ যত মখলুক সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষ হইল আশাফুল মকলু কাজ সৃষ্টির সেরা মানুষের সম্মান আর মর্যাদা সকল প্রাণীর চেইতে বিষ বে কাফিস কাকের হইল মানুষের সম্মান অন্য প্রাণীর চেইতে বিষি কারণ আল্লাহ নিজে বলছেন আল্লাহ রাবুল আলমিন বনি আদমকে আদমের আউলাদ সম্মানিত করছে আদমের আওলাদকে আল্লাহ রাব্বুল আলমিন সম্মানিত করেছেন তা আদমের আওলাদ মুসলমান ও কাকেরও নাকি তা আদম বেশি আলমিন আর মানবকে সুন্দর এবং মজবুত করে সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলমিন আরেক বলে নিশ্চয় নিশ্চয় নিশ্চয় তিনবার নিশ্চবো শব্দ ব্যবহার করিয়া আল্লাহ বলেন ফি আহসান। মানুষকে সবচেয়ে সুন্দর পৃথিবীর যত প্রাণী দেখেন এর মধ্যে মানব জাতি বেশি সুন্দর তার গঠন প্রণালী অন্য প্রাণীর চাইতে একটু ব্যতিক্রম এবং এই পৃথিবীর যত জিনিস আছে বাদ বাকি যা আছে মানুষ তা সব বানাইছে মানুষের সুন্দর লেগে এই কারণে মানুষকে যত কাহর ভরায় জিনিস লাগায় তখন মানুষের সুন্দর আরো বাড়ে মানুষ যখন কাঠোর সুবর ফরে তখন দেখা যায় সুন্দর একটু ভীষণ সুন্দর লাগে ল্যাংটা হওয়া এটা সুন্দর না কাগজ সুগর লাগাই যে সুন্দর পারে যখন চশমা লাগায় তখন আরো সুন্দর ফাঁকরি লাগাইছে তো আরো সুন্দর কিন্তু একটা বিলের শোক যদি চশমা দেওয়া যায় আর বয়সের মাথার যদি ফাঁকরি দেওয়া যায় গুড়ারে যদি হওয়ার মধ্যে মুজা ভরাই দেয় তো সুন্দর না ওই আরো ড্রং হই মানুষকে আল্লাহ বানাইছে না সুন্দর আর এই পৃথিবীর যা আছে সব মানুষই সুন্দর লেগেছে অন্ন প্রাণী রে জিনিস পরাই সুন্দর লাগে না অপরদিকে মানুষ আস্তে আস্তে বড় হয় অন্য প্রাণী খুব তাড়াতাড়ি বড় একটা তাহলে হ্যাঁ সব জিনিস শিক্ষা সম্ভব আল্লা বলেন আমি মানুষকে শিক্ষা দিছি যা সে জানতো না এটা আমি হারে শিখেছি হাত করা যে খাওয়ন যায় মানুষ আল্লাহ শিখেছে ইটা আপনার কুমিল্লা জানে না করে জানে না ঢাকার মাসে জানে না সিদায়গঞ্জ মাসে জানে না রাজশাহী জানে না কুসকিয়া জানে না বগুড়া জানে না কিন্তু সিলেটের মানুষ যে হানো যায় লন্ডন পর্যন্ত হাত করায় হচ্ছে কিছু কিছু জিনিস আছে আমরা একটা গাছের খাড়ি রে খাই ব্যাগটা যায় এখানে একটা লোয়ার হাল লাগাইলে এখানে লাঙ্গল হইব ইঞ্জিনিয়ারিং বুদ্ধি কোন কলেজে ঘটছে আল্লাহ আব্বুর আমিন বলেন আমি শিখাইছি একটা বাচ্চা এমনি ভরা হয় না ভরাইলে দেখা যায় আলিফ বা দিলে পরের দিন আবার আলিফলে বা হইতে পারে না বা হইলে তা বছরের লাগে এই বাচ্চা গড়ের যা জিনিস আছে আত্মীয় স্বজন যা আছে সকল জিনিসের নাম তার মেমোরির মধ্যে কি করে আইল এটা আসলে দুনিয়ার কোন টিচারে ভরাই নাই আল্লাহ বলেন আমি ভরাইছি আল্লাহবুল্লা আলমিন বলেন তো মানুষ আল্লাহবুল্লা আলমিন বলেন সুন্দর করে বানাইছি আহসান সবচেয়ে বেশি সুন্দর মানুষ যখন অন্য প্রাণীরে দেখে ওর নাইস ওর সুন্দর উজার যেন বাসা নাই নাইলে আসনে কইল যে তুমি কো আমারও সুন্দর আমার সুন্দরের কথা কোরআন সরিবে নাই কিন্তু তোমার সুন্দরের কথা মহান আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করেছেন মানুষের সুন্দরের কথা পুরুষ হোক আর নারী হোক তার সুন্দরের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ময়না ভাঁকি খুব সুন্দর ময়না রে তুই খুব সুন্দর আমি কইলা কিন্তু এই কথা তো কোরআন নাহের সেন্টার ঠিক নাই কিন্তু এর হর মহান আল্লাহ হয় আমি সুন্দরভাবে বলেছি একটা হলো সুন্দর তার বাহ্যিক সুন্দর আর একটা হলো তার ভিতর সুন্দর সুন্দরের দুই ব্যাখ্যা সব ব্যাখ্যা তেমন টাইম নেই এখন দেখা গেল একটা হলো বাহ্যিক সুন্দর আর একটা হলো সারিত্রিক সুন্দরতা বাহ্যিক সুন্দরে মানুষের শৌক ঠান্ডা হয় আর অতিটা ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য আমার সামরা কালার গঠন খুব বালা এটা দেখছো কতদিন আমি থাকব ঠিক আণ্ডা হয় আর সারিত্রিক সুন্দরের কারণে মানুষ জান্নাতের উপযুক্ত হয় এই জন্য নিশ্চয় আমি রাত বলে দিয়েছেন আমার যখন গ্লাসের সামনে গিয়ে তুমি সুন্দর দেখবে সুন্দর এই দেখে আল্লাহর করবে আর বলবে সুখুর আমার চেহারা আমার গঠন যেমন সুন্দর বানিয়েছ আমার চরিত্রকেও সুন্দর বানাইয়া দাও এবং এই সুন্দর চেহারা জাহান্নের আগুনে জ্বালায় না জাহান্নামের আগুনে আমার এই সুন্দর চেহারা যদি জ্বালায় দাও আমি যদি মানুষ বড় মজবুত এর ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন মানুষ কি করে মজবুত হলো মানুষের চেয়েছে গরু হাতি এগুলো আরো বেশি মজবুত একটা মানুষ বুড়া গেলে লাটি উপরে নির্ভরশীল হয়ে যায় লাটি ভর দিয়া চলতে হয় রুজি রোজগার করতে পারে না কর্ম দক্ষতা হারাইয়া ফেলে রুজি করতে পারে না সন্তানের উপরে আরেকজনের উপরে নির্ভরশীল হয়ে যায় হয়তো সন্তানের উপরে আর না হয় সরকারের উপরে একদম না একদমই আর দেশও কই তার যে না আমরা সন্তানের উপরে নির্ভরশীল না আমরা তো সরকারের উপরে কাম্প করে রয়েছেন আমার দেশে তো বুড়া মা বাবা তার সন্তানের উপরে পরিবারের উপরে একটা বোঝা মানে তার একটা বুড়া এখন লৌড়ে কিন্তু এই দেশে হয়তো সরকারে দেয় বলে আপনারা সন্তানের উপরে এত পড়ে না কিন্তু একজনের ঘরে একজনের উপরে তো নির্ভরশীল হয়ে পড়ে লাঠির উপর মোট দিয়ে চলতে হয় নিজে নিজে চলতে পারে দুর্বল কর্ম দক্ষতা হারাই ফেলে কিন্তু একটা গরু কোনোদিন তার সন্তানের ওখানে নির্ভরশীল হয় না আর মালিক এরকম নাই বুড়া গরু রে আরো বছর গরমাইয়া ঘুমাইয়া খাওয়ায় ইমিউনি হাস পৃথিবী নাই কোন মালিক কুকুর রে একটা বকরি রে বার্ধক্যজনিত কারণে কর্মদক্ষতা হারাই বেড়াইছে এখন আর রুজি রোজগার ভরতে পারে না খালি গরম ঘুমায় ঘুমায় থাকে দেখে সব দেখে খালি করে আর মালিক বিশ বছর গরু রে বা বছর চাষাবাদ করলাম কর্মদক্ষতা হারায় না মরার আগ পর্যন্ত বুড়ো হইল দা সমান হয়ে গেছে কি আমরা তো সকল গরুর দা দিলে সমান হয়ে গেছি কি না জানি কিন্তু এরপরে দেখা গেল কর্মদক্ষতা হারায় না হ্যাঁ তার রে খাইতে পারে হ্যাঁ তার নিজে নিজে চলতে পারে এরপরে জবাই করে যখন খায় সামরা পর্যন্ত আর আমার দুই বসে দিয়েও নিচ না মজবুত কি করে ব্যাখ্যার মধ্যে মজবুতের অর্থ হইল কান আছে গরু ছাগল বকরি মহিষ কান আছে কিন্তু মানুষের কান দিয়ে শুধু শুনে তাই না গরুও শোনে কিন্তু শ্রোতা হতে পারে না শ্রোতা হইতে পারে না না। একটা গরুর যদি ওয়াশ করা যায় এই গরু ওই সামনের এটা এর পর একটা আমার ইটাত মুখ লাগাইস না এর পর একটা খাইস চেয়ারম্যানের ক্ষেত্রে খাইলে এবার তোরও মারব আমারও মারব কানে আওয়াজ উম চিনি আমার শুনে নাই আমার শুনছে কিন্তু আপনার এই ওয়াজ এর শ্রোতা হইয়া চেয়ারম্যানের ক্ষেত্রে মুখ লাগাইত না আপনার ক্ষেত্রে আমার মালিক কীটা খাইতাম না আমারও মারবিকর খাই এরকম ওয়ার শুননা গরো আর শেয়ারম্যানের ক্ষেত্রে মুখ লাগাইত না মনে হয় খাইব ওয়ার শুনে কিন্তু ওই গরো শ্রোতা হতে পারে না শোনে সেই জিনিসটা যে কাজে লাগাতে পারে না একটা বিড়ালে যদি ওয়াজ করেন অরে বিড়াল এই যে তোর সামনে মাঝবাজি আরেকজনের ফোরের জিনিস খাইলে কবিরা গোনা হয় যদি করে বিড়াল এখান দিয়া শুনছে শুনে যে আমি একটু পরীক্ষা করে দেখি নিবা বিড়াল যখন আমাদের ঘরে দরজা ভাগরের দরজা বন্ধন করে আজকা দিছে এরপরও ও উন্ডু দিয়া যখন ঢুকে ডুববার সময় দেখা যায় কিছু দরজা খোলার আওয়াজ ওই না বুঝি বলেন ঠিক খি না তুই বুঝা গেল একটি বিড়াল কানে শুনে না এরকম নয় কিন্তু শ্রোতা হতে পারে না শ্রোতা হওয়ার ফার তার কানের মধ্যে নাই। আমরাও জবান আছে আছে। আছে। জিব্বা আমাদেরও জিব্বা আছে কিন্তু গর মহিষ তার জিব্বা দি সব বুঝে কিন্তু কথা মাসে কথা বলতে পারে না বক্তা হতে পারে না কিন্তু আমি বক্তা হইলাম আপনাদের সাথে কথা বলতেছি আমার জিব্বার মধ্যে হওয়ার এমন এমন মজবুত যে করতে পারি তারতা হওয়ার মতো যোগ্যতা গরুরও কান দিলাম তোমাকেও কান দিলাম তোমাকেও জিব্বা দিলাম মহিষকেও জিব্বা দিলাম কিন্তু তোমাদের জিব্বা তোমাদের কান এত মজবুত যে তুমি আওয়াজ শুনে শ্রোতা হতে পারো তোমার জবান দিয়ে তুমি বক্তৃতা করতে পারো তুমি বক্তা হতে পারো এই কারণে আল্লা খুব সুন্দর এবং মজবুত করে সৃষ্টি করেছে কিন্তু এই মানুষ তার মর্যাদা যদি তখন আর শাগুল মকল কাতের মর্যাদায় সে আর থাকতে পারে না সে তখন চতুষ্প প্রাণী কুকুর বিড়ালের সমান সমান হয়ে যায় মর্যাদায় কিন্তু আর থাকতেনা এইটা বুঝা যাবে কোন সময় পৃথিবীর থেকে বিদায় হওয়ার পর আমাদের বাংলাদেশের তিনশ জন সংসদ সদস্য পার্লামেন্টের কি বলেন ঠিক না এই জন থেকে কি সবাইকে মন্ত্রী বানিয়ে মন্ত্রী যাদেরকে বানানো হয়েছে তাদেরকে সরকার সম্মানিত করেছে কে অথচ তার চেয়ে আরো যোগ্য লোক সংসদ সদস্য আছে হেরা বই দিচ্ছিল যে আমরা মন্ত্রী বানাইব কিন্তু হেরা জেহাজা হ্যাঁ মূলা জেহাজা মন্ত্রী তো লিখেছে নাই এমন ইতিহাস আর তো ধরে বলেন তাহলে যাদেরকে মন্ত্রী বানালো তাকে সম্মান দেওয়া হলো আর এই সম্মান দিয়ে তার জন্য আলাদা গাড়ি তার জন্যে আলাদা আর্মি বিডিয়ার হুলিশ আমরা বাংলাদেশের কেউ মধ্যে যানজটের মধ্যে মন্ত্রী দেখা যায় উইশাল দিয়া রাস্তা পরিষ্কার দিয়া যানজট দিয়া দায় গিয়ে তখন আমরা কি মন মা হেলো লাইছি বেডাম গর্বিত আমার মতো সন্তান যে মা হোক হেলো বোর কাছে গিয়ে মন্ত্রী এখন তারা ফ্রি সাপ্লাই ফ্রি বাসা ভাড়া ফ্রি সবগুলো ফ্রি দেওয়া হইল এই সম্মান আর মর্যাদা তাকে দেওয়া হলো কিন্তু সে যদি তার এই মর্যাদা ধরে রাখতে না পারে রিলিফের টিম আত্মসাত করিলায় এটিএম এর বিস্কুট খাইয়া সাফ করিলায় এখন তার সম্মান যে খুব তার মেয়াদ যখন চলে যাবে বলেন না। মেয়াদ যখন চলে গেল এখন দেখা গেল তাকে দুর্নীতির মামলায় দুদকের চেয়ারম্যান দুদক দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানে যখন জড়ি তখন বান দিলেছে হাতের মধ্যে যখন হ্যাংকাপ লাগাইছে আর করে যখন সালান দেয় এখন বেলা কল্লা নিচের দিকে দিয়ে রাখছে ক্যামেরা দিয়ে ছবি নিতে গেলে এখন আর ছবি যায় না আর আগে তার এখন কল্লা দেয় না এখন নিচের দিকে আর যখন চালান দেয় খবরে যখন দেখানো হয় খবরের হাতায়ও যখন কাগজের মধ্যে আছে টেলিভিশনে যখন দেখায় তখন যে মানুষ কিন কেমন মা জানে এবার হেরুলই ছিল এমন মন্ত্রী মার ফেট ধৈন্য এবার এইবার কোন বেড়ে জানে হের এখন এখন দেখা যায় তাকে যখন চালান দেয় এখন এইবারের মান মন্ত্রীর মর্যাদা রয়েছে কোন মর্যাদা যাইছে সূরের খাতার হোক আর তোদের এখন কোন খাতা রইল সুরের খাতা রইল তবে সে তার সম্মান মর্যাদা ধরে রাখ না রাখতে না পারার কারণে ছিল মন্ত্রিত্বের মর্যাদা কিন্তু তাকে যখন সরকার মন্ত্রিত্বের মর্যাদা দিল আর এই মর্যাদা ধরে রাখতে না পারার কারণে এখন সুরের দল একবার মানুষের বড় হিংকায় ঢুকে সুর আর এইবার দেশের জনগণ পাহারাদার হইয়া রক্ষক হইয়া ভরক হইয়া আরো নিকৃষ্ট সুর হইছে না। এখন তাকে চুরের খাতায় চলে আসলো আশাফুল মাতের মর্যাদা মন্ত্রিতা রইল না ঠিক তেমনি হবে আল্লাহ সরকার সমস্ত মখলুকের মধ্যে আশা মখ্লুকা সৃষ্টির সারা উহাধি তোমাকে দেওয়া হল কিন্তু এই মানুষ যদি তার মর্যাদা আর সম্মান ধরে রাখতে না পারে তাহলে দেখা যাবে এই মানুষ আশাফুল মখ্লু কাতের মর্যাদায় তাকে না আল্লাহ রাবুল আলমী বলেন أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلْ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ قال الله رب العربي نقول أُولَئِكَ كَالْأَنْعَامِ চতুষ্পদ জানুয়ারের মত মত সামনে শিঙ উঠব আর তুই তখন আমার মা বুঝুন আপনারা বুঝে কিছু হ্যাঁ না কে এখন কি সিম উঠব আবু কিছি মতো কেমন আল্লাহ বলে কান আছে বিড়ালের কিন্তু জাহ নামের ওয়াশ করলে হে হ্যা করোনার না হরণ সমাজ রকম নাই গরু রে করলে করোনার না কান আছে শুনে কিন্তু কাম হয় না আল্লাহ আলামিনো বলে উনআহ মিনু আল্লাহ বলে সমান কেম হইয় কেম নেই লো আর নাম যে সবা তাদেরকে হুম এদেরকে জাহান নামের ভয় দেখান যদি বলেন এই মূর্তি পূজা করো না পূজা করোনা শিখ করোনা হারাম খেলো না এই ওয়াদ যদি করেন জাহান নামের আগুনে জলবি তাহলে এর কান দিয়ে সরে কিন্তু গ্রহণ করা না করনামের ভয় দেখানো আর না দেখানো আগে যেরম আছে হোম লাই মেনুন অগ্ন ওরা ইমান আনবে না কানির যোগ্যতা হারিয়ে ফেলেছে সুতরাং তার মধ্যে আর পশুর মানের মধ্যে কোনো ব্যাস কম আর দুজনে সলাফিরা একরকম হয়ে যাবা একরকম কিভাবে একরকম ছতুষ্প জানুয়ারির পেশাবের বয় না হ্যাঁ বই তো হারে বয়না ধরবো করে আল্লাহ আত্মা ভাই যে জবাব দিল সীতা ভগবতী আওয়াল আমিও এক মানুষের জেগে ভাই আপনি হাসাব উবাইয়া আপনার কি কম রোগ কোন সমস্যা আছে সমস্যা হইলো আলাদা আপনার কিছু বইয়া করলে সিধা হইব তাইলে এবার বলেন কুকুর বাইরে বুঝতামি রহমতুল্লাহ যে জবাব দিছিল আশা করুম সন্তানের জবাব যা আমার দিল এই দুই জবাবের মধ্যে কোন ব্যাসকম আছে মর্যাদা রইল না এরা এখন বুঝবে না বুঝবে কোন দিন বালহুম অদল আরো নিকৃষ্ট হবে আরো নিচেতল হবে কেমতের কঠিন ময়দানি দিন সকল প্রাণীরা একটি মাটির মধ্যে হাজির হবে আর তাকে যখন বলা হবে এত সম্মানের মাঠে এখন গ্রেফতার করার যখন অর্ডার দেওয়া হবে হুজুহ জাহিম সালে পাকড়াও কর্লাহ অর্ডার দিবেন মাথা নিচে দিকে জাহান নামে ছেড়ে দেয় এইটা যখন হবে দেখে বলবে কোন কুকুর জাহান নামে যায় না কোন মহির জাহান না কোন বকরি জাহান যায় না আরো নিচে নেমে গেলাম কি বললেন দিক্ষি না আরো তিক্ষিনা তো আল্লাহ আবুল আলমিন আমাদেরকে আশ্রাবুল মকলু কাত বানিয়েছেন আমার আয়াত সামনে যেতে হবে আমার আয়াতের মধ্যে আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আমানু বলে। কারণ এই মানুষের মধ্যে তারাই সম্মানিত তারাই ইজ্জত রক্ষা করেছে তার মানব কুলে আসার তার ইজত সম্মান রক্ষা হবে তখন যখন মহান আল্লাহকে মেনে নিবে আল্লাহর প্রতি বিশ্বাস করবে পরকারে কামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় আমার একদিন জবাবদিহি করতে হবে আছে এই বিশ্বাস যারা করে তারাই হল মমিন আল্লাহ দিয়েছেন এর কারণ আশ্রাহুল মকলু খাতের মধ্যে তারাই মর্যাদা রক্ষা করেছে যারা মমিন যারা ইমানদার কি বললেন ঠিক কিনা তো ইমানদার যারা তারা তো সম্মান রক্ষা করলো আল্লাহ রাবুল আলমিনের কি সুক্রিয়া আমরা আদায় করব। যে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মুসলমানের গর জন্ম দিচ্ছেন মুসলমানের গড়ে জন্ম দেওয়া একটা লাভ হয়ে গেল আমরা সেই লাভটা হইলো যে জান্নাতির লই আই আমরা দুনিয়াতেছি আর তুদুর কে টিকিট লইয় জান্নাতের টিকিট আমরা নিয়ে আইছি দুনিয়াতে যদি টিকিট তার নষ্ট না হোক আর তুদুরক না কারণ জান্নাতির টিকেট কি জান্নাতের টিকিট হল ইহাম্ম এই কালিমা হলো জান্নাতের টিকিমা লাহ যদি না তাহে জান্নাতের টিক নাই জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না জান্নাতের গেটের মধ্যে লেখাও আছে তাই রসৌল্লা কালিমা জিখা জন্নাতের চাবি হলো মূল চাবি হলো ইমান লা কালিমা লহা আর পায়ের মধ্যে লেখা আছে লাহা ইহলাহা হলে জান্নতে যাওয়ার আশা করা কারণে আল্লাহ রসুল বলছেন প্রশ্ন করেছেন সাহাবিরা ইয়ারসুল্লাহ ইয়াহিব্লা আপনি যে বললেন ইসলাম বুনিয়াদ ইসলাম শাহাদাম্মিমা এটাই হলো ইমান জান্নাতের টিক জানাতের সাবি ইমান না হয়ে নামাজ কিভাবে ইসলামের বেনানো নামাজ ইসলামের বেনানো আমাদের ব্রাহ্মণবোর্ডের একজন বড় হুজুর ছিলেন বড় ওনার তীক্ষ্ণ মেধা আছে আমাদের হোসেন ইসলামের বেনা হয় আমি বললাম কালিমা নামাজ রুজাহস জাকাত কালমা নামাজ রুজাহস জাকাত নামাজ ইসলামের বেনানা লেখা আছে নামাজের বেনাজ কত আদিসটা কৌ যে আমি আদিস কৌ তো আদিস যখন কইলাম যে ইসলামা কৈছে ইসাম ইসালাহ সব নামাজ ইসলামের বেনানা যেবারে নামাজের নিয়ত আবার মাতেও আর দুই মিনিটে যেবারে নামাজ কমপ্লিট করে এলাই হাত নামাজ ও তো ইসলামের আর তো রকম না আমরা যেসব আসেনি রকম দুই মিনিটে হাত নামাজ আমি এক জায়গায় গেলাম ওয়াজ করতে দেখেছি নামাজ পড়তে গেলে দেখি একমর অন্তত সত্তর বছরের কম আমি দুইটা হাত ধরতে পড়তে বেড়া হাত শেষ করিব নিয়ত বাই আর কোন টাইম নাই বাঁধে তো দূর দূর তার ক্যাম্প এরপরে রুকুত রুকুত যে গেল আর ভিড়াই মাত্র কল্যাণ একটা মেঘা দেয় এরকম ভাবে যখন নামাজ পড়তেছে তখন আমি ভাবলাম যে এইভাবে যদি হয় এই অবস্থায় যদি হয় দেখা যায় দুই মিনিটও লাগছে সব নামাজ কমপ্লিট করে দিছে ভাবলাম বেটার কইয়া দেওয়ার দরকার হয়তো বেটা জানে না ওনারা বইয়া দেওয়ার দরকার এই কথা যখন বললাম ভাবলাম সেই মাত্র আমি ইশারা দেখলাম না বইয়লা দেওয়ার দরকার এবারে নামাজ হলে তো নামাজ কই তুই না ঠিক আর মূর মেয়া দেখছি এবারের কইলে তুমি কদিনের নাম আমি সব বসে নয় আমার নাম বা এই নামাজও তো ইসলামের বেনা ওই দিবা সুতরাং নামাজ ইসলামের বেনা নয় সালাদ ইসলামের বেনা নয়। বেনা ওই ইসলামের বেনা। যেই নামাজ নামাজের হক আদায় করে নামাজ পড়ে সেই নামাজটা হলো ইসলামের বিনা ইসলামের স্তম্ভ খুঁজে তো যাই হোক দুই নম্বরও হলো নামাজের কথা আর এক নম্বর হলো ইমান আল্লাহ নবী বলেন হ্যা আসল সাবি হইল জান্নাতের টিকের হইল আর আসলাত নামাজ বেহস্তের সাবি এর অর্থ হইল নামাজ হইল ওই সাবির দাঁত দাঁত বুঝেন যে মনে হয় প্রত্যেকটা চাবির মধ্যে কিছু খাস কাটে থাকেনি এরকম যদি না থাকে তাহলে তাহলে যেহেতু কামেন না যদি দাঁত না থাকে তাই বলছি নামাজ হইল সাবি অর্থাৎ দাঁত না থাকলে আহ ইল্লাহ তাহলে আমরা মোমিনের গৌরজন্ম হওয়ার কারণে জান্নাতের টিকিটটা লই তোর কন্যা ঠিকাছে এখন টিকেটটা যদি নষ্ট না করি আল্লাহ রকে লক্ষ্য করে বলছেন আর একটা জিনিস হলো তোমাদের জেনে রাখা দরকার শর্ত যদি হারণ করো এই চায়ের কথা যদি মানো তাহলে আমি আল্লাহ কি পুরস্কার দিব এটাও উল্লেখ করে দিয়েছেন পুরস্কারও ঘোষণা দিয়েছেন যে এই চার কথা মেনে নিলে ইমানদারকে লক্ষ্য করে বলছেন কারণ যত মানুষ আছে এর মধ্যে আল্লাহর আসল আল্লাহর কাছে সম্মান এবং আশ্রাবুল মহলুকা তারাই রক্ষা করছে যারা করছে ইমানদারকে আল্লাহ করে বলেন আল্লাহ আলামিন বলে আমার তোমরা যারা ইমান এনেছো ইমানদারকে সম্বোধন করে আল্লাহর পক্ষ থেকে ইমানদার বড় টাইটেল দেওয়া বড় ভত লোকেরা জিগা এত বড় জিয়া ভত নয় গরু যায় অত আনন্দে ব্রিটিশের পক্ষ থেকে আমারে খান সব উহ আমরা খান চৌধুরী যাই তো ব্রিটিশের দেওয়া উহাদি না আল্লাহর দেওয়া আর তুদের হন না যে সময় ভারতবর্ষে আছে খানের মধ্যে খান বাহাদুর এই কারণে এত বড় জিয়া আনন্দ ব্রিটিশ গভর্নমেন্ট আমাকে খান বাহাদুর উপাধি দিয়েছে তো তার ভাই যখন বড় ভাই রেছে গেল ভাই সাহেব আনন্দ বুঝলি জানো না তুই কি এখন থেকে আমি খান বাহাদুর তুমি ব্রিটিশ সরকারি আরান বাহাদুর আর আমি হইলাম ইমাম বাহাদুর খান বাহাদুরের সহ ইমান বাহাদুরের সম্মান মর্যাদা বিছিনা কম আর ওকা আল্লাহ আকবর লক্ষ্য করে দেখেন আবু জাহেল কত খান বাহাদুর বুঝিছে কিন্তু তার চাইতে নিরীহ সাহাবি যারা ছিল তাদের সম্মান মর্যাদা আবু জাহে বেশি না কম আর তুজরে হোক এত বেশি আল্লাহর কাছে এত দাম আবু জাহিদ এর কোন দাম নাই খানা অন্ধ সাহাবি চোখে দেখে না গরিব খানা আমরা তো যারা অন্ধ বাংলাদেশের বিখ্যের উপযুক্ত বানারে দাম দেয় হ্যাঁ রাবু জাহেল তথা বড় বড় লিডারদেরকে নিয়ে রসুল বসছেন আমি হচ্ছে সম্মানী ব্যক্তিত্ব আরব দেশে আর নাই সব রে নিয়ে বসছেন তারা শর্ত হইল আপনার কাছে আমরা আইটাম পানি না আপনি তো সভ্রান্ত আপনি তো সবচেয়ে আরব দেশের সকল কিছু মিলেই আবার কুরাইশ কুরাইশের মধ্যে আবার বনো হাসিম বনো হাসিম হলো কুরাইশের যত গুত্র আছে সকল গুত্রের মধ্যে শ্রেষ্ঠ গুত্র হইল বন হাসিম খানাং র কি দাম আসি তা এদের সামনে আমরা বলি আমাদের লস লসে বাপরি না আল্লাহ কোরআনে বলে তারা উপহাস করে মস্কারে করে কি দাম আছে এরা তো গরিব মিসকিন ফকিরের তোল আল্লাহ বলে আল্লাহ রসুল জানায় এদিন ওল্লা দিন কোন কান না থাকতে পারে লোকের কোন সম্মান মর্যাদা তাদের কাছে না থাকতে পারে কেমন কঠিন ময়দানে দেখবে তাদের মর্যাদা আমি আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দিয়েছি পাল্লায় উঠানো হবে উহ পাহাড় যদি আরেক দিকে রাখা হয় আবদুল্লাহ মসৌদের একটি পায়ের ওজন আসরের মাঠে উহ পাহাড়ের সেই তার বেশি অজ কিন্তু তোমাদের কাছে তাদের দান নাই তুই যাই হোক কালস আবু জাহেদ মুগিরা তাদেরকে নিয়ে রসুল বসছে না আবদুল্লাহনে উম রসুল একদর আসতেছেন কারণ সাহাবি তিনি সাহাবি খারেক রসুলকে ইমান অবস্থায় দেখছেন আবার ইমান নিয়ে মৃত্যুবরণ করছেন উনি সাহাবি আর একটা সংগ্রহ হইল যে রসুল দ্বারে ইমান অবস্থায় দেখছে আর ইমান নিয়েছে উনিও সাহাবি আর না হয় আব্দুল সংঘাত করে না উনি তো চৌখ দিয়ে রসুল দেখছেন না কিন্তু না দেখলেও তার ভিত্তি ইমান আছে এই অবস্থায় বিশ্ব নবী তো উনারে দেখছেন তুই একজন সাহাবীর মর্যাদা কই আর কালো আল্লাহর কাছে কত দাম যেই মাত্র আয় আয়াসে কারণ উনি তো দেখে না গরিব কোনদিন কোন দিলিছে আগ্রহ হইলো যে কোন দিলিলের কাছ থেকে ইতাম আমি আমল করতাম রসুলের কাছে আর রসুল যে বড় বড় বই এরা যে হকির মিসকিন খানো ল্যাং লোলার লেগাম দেখতামি না ওখানে তো সব জায়গা উঠছে হাই হাই রে বার তো মাসলা রসুলের ইচ্ছা হইলো যে আবদুল্লাহ মাতুন তো আমার নিজের লোক এত যে কোন সময় আমার মাসলা সুযোগ আছে জানবার সুযোগ আছে কিন্তু যারা লোয়া বইছি ইডি তো সুযোগ ফাইলেই উড়ি যাই হেরার তো দিন শোনাইতাম ভাবতাম না আর লিডার যারা আছে কমিউনিটির সর্দার যারা আছে নেতৃত্ব যারা দেয় নেতা যারা আছে আমার ভিতরে অনেক সময় আকাঙ্ক্ষা থাকে হেরা যদি ইসলামের হককে আই হয় তাহলে আমরার ইসলামটা প্রচার করতে পারবো আচ্ছা আপনারা মনে মনে নাই যে বাংলাদেশের মন্ত্রী যারা আছে সব ইসলাম আয় হুক এটা আপনার কামনা নাই যারা আছে ইসলামে কিরকম ঘটনা ঘটছে প্রধান বা প্রেসিডেন্ট বা কোন মন্ত্রী পরিষেবা ডাকলে দেওয়া যায় সুবাহ যে মৌল সবরা ভাবা যায় না সব মাসে এক বছরের ভিজে গুইয়া সব দেখা যায় মানুষে মন্তব্য করে আর উল্লা মন্তব্য করে আসলে উদ্দেশ্য যে তাদেরকে যদি ইসলাম বোঝানো যায় তাদেরকে যদি ইসলাম বোঝানো যায় তাহলে ইসলামটা অনেক পোহরে যাবে এবং সেখান থেকে যদি ইসলাম আসে সমাজের মধ্যে ইসলাম আমাদের পালন করতে বুঝাইতে সহজ হয়ে যাবে ধরে না। এখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্ল আলমিনের উদ্দেশ্য হইল যে এবারে যদি বুঝানো যায় আবুজাই যদি বুঝিল এবং উত্তি মুগিরা নেত্রী স্থানীয় লোকেরা যদি ইসলামের পক্ষে এসে পড়ে তাহলে তো আমার ইসলাম প্রচার করার বাধা থাকবে না নির্যাতন থাকবে না জলম থাকবে না মারপিট থাকবে না তখন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পথে আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে আল্লাহ নবী তো তাদেরকে নিয়ে বইসেন উদ্দেশ্য কিন্তু যেদি বইছে হ্যাঁ উদ্দেশ্য ইমান সহজ আর যদি ওখানে বুঝছে বিচ্ছে বুঝে কিন্তু আপনি তা বুঝতো না আপনি যতই বুঝাইবেন হ্যাঁ গুড়ায় আর দেখে দেবেন আমার মা বুঝেননি আবু জাহেলে ইমান আনবে না এর অসংখ্য ঘটনা আছে অলৌকিক আল্লাহ একদিন কল্লা রকম সুবর্ণ সুযোগ তো আমি জানতাম না মোহাম্মদ যদি মারের মধ্যে মাথা দিয়া রাখে তখন দারের মধ্যে হাড়া দিয়ে ধরে রাখলে অটোমেটিক দম দিবীরা না একজন সাজদার করে তারা তার জোর করতে পারতো না তন্ত সুযোগটা দিই যখন সাজদার করছেন এমনি আবু জাহেদ অগ্রসর হইল এক কদম দুই কদম অগ্রসর হইয়া মনে করেন এক দশ দূরে আবু জাহিদ এর ফাওয়ার শোক আর শোক কুড়াইয়া দেখা যায় পরে আস্তে আস্তে আস্তে আস্তে আতঙ্কিত হইয়া এক কদম দুই কদম হিচে হিচে আইসি তো লোকেরা জিঘায় তোমার দুদম তুমা বাড়ি বো হত হইতা না তুমি কোথাও মোহাম্মদর কারো হার আমার পানজিবিল্লাহ আর এখন দেখা যায় তোমার শোক উপর হয়ে গেছে কি সে পরিবর্তন হয়ে গেছে কি বিষয় কিটা সামনে যায় না আমি আর কর্মফিতা শেষ পর্যন্ত নিরুভয় ইয়া আয় হর্ষি আল্লাহর রসুল কে জিজ্ঞাসা করার পরে আল্লাহ নদীর ঈশ্বর বলেন। তখন আমার চতুর্দিকে এই সমস্ত ঘটনাগুলো দেখতে খুব ভালো করে বলছে মোহাম্মদী কিন্তু এত মাননের ইচ্ছা নাই না এখানে আমরা দেশে এরম অনেক আছে বুঝে কিন্তু মানে না কেন আর আবদুল্লাহ মাকতুম চোখে দেখে না এখন অগ্রসর দিকে আর আল্লা মানি আর আল্লা মানি আর আমার শিখাই কোন আয়াত না যে বেশি নি আমি শিখতাম আগ্রহ নিয়েছি শিখত গরিব খানা জন অগ্রসর হইতা আল্লাহ মানি আমার রসুল আল্লাহ ওই যত আপ আল্লাহ ওই দিকে গুরুত্ব দেয় না বরং আরো স্যারা কিছু বেজার হইয়া ওই কিছু বেজার হইলে টানলে দুই ভ্রু তখন দেখবেন ব্রু আর একটু কাছাকাছি হয় ইদের ব্রু সংকুচিত করা হ্যাঁ শুদ্ধ বাংলায় আর আমরা দেশের বাসায় হইল কবাল ফুস করা জোরে কন্ট্রিকা রসুন একটু দেয় না আচ্ছা মাথার বটি অত দামি দামি লোক অত বড় মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট বুঝছে এখন এরা যদি দেয়গি সে তো আর ভাইতাম না এলাকা রসুন তাওয়াজও দেয় না আর সে আরো কিছু বাজার করে কফল কুচকা বই রয়েছে আল্লাহর সহ্য তু ধর এখন যেই মাত্র রসুল খালি মজলিষ্টিকে উঠতে দিদি হয়েছে আল্লাহর পক্ষ থেকে সুরান হইতে দেরি হয়েছে এই লোকটা দেখে আপনি মূল্যায়ন করলেন না যাদেরকে নিয়ে বসেছেন তাদের চেয়ে এই অন্ধ লুকটা দাম আমি আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি তাহলে এখন চিন্তা করেন ইমানদারের আল্লাহর কাছে দাম বেশি আল্লাহর কাছে আহ্বান করে বলেন ইমানদারেরা ই আল্লাহকে তোমরা বয় করো আল্লাহরে আল্লাহরে ব্যাখ্যা আল্লাহারে ডাক্তার আল্লাহরে ড হইলো আরো বেশি করে নাচ গান করতাম আর খাইতাম এখন আমরা নাচ গানের তাহলে মুসলিম জাতি এমনপ্ত হইছে মুসলিম জাতি আজকে মেলান নামে এই দেশ আছে কিনা না। আমাদের দেশ মেলা মেলা অকল গুনার আগা খানার মেলা মানে জমা হওয়া আর কি এখনো জমা হইছে এখন জমা দেখা যায় গানের মধ্যে আমরা লিপ্ত হয়েছি এমন ভাবে এরপরে আবার কই কিছা ওজন মুসলমানের উপর অত বড় দুর্নীতি খেলে অত বড় দুর্গতিখানে ঠাড়া হল এখানে আর অত বড় বড় বিপদ মুসলমান মুসলমান আজকে সারা বিশদ ও বিপদগ্রস্ত কেন অক লিপ্ত হয়ে করছি